created with free version for non commercial use universal vision পর্দার জন্য বোরখার জন্য কিছু শর্ট বোরখা আমরা দেখি বাজারে পাওয়া যায় একজন বোন প্রশ্ন করেছেন যে এরকম শর্ট বোরখা পরলে কি ওনার পর্দাটা রক্ষা হবে কিনা শর্ট বোরখা পরলে আসলে তো जाट उद्देश्य स्किन ढाका चामा देखा जाकिन पूरा पूरी ढाका लेबासन हाँ लेबास स्किन ढाक हलहर अबकाठमो के ढेर रखब नार देहर सम्पूर्ण अबकाठमो जाते बोझा ना जाए तसिफ ओला तसिफ एट स्किनो देखा शरीर वर्णनाओ देवे ना কিন্তু আজকে যে কথা শট বোরকার তো শরীরের পুরা অবকাঠামোটা প্রকাশ করছে প্রদর্শনী করছে তাহলে তো পর্দার একটা অর্ধেক এখানে ব্যাহত হয়ে গেল যে শরীরে স্কিন যেমন ঢাকলাম তার পাশাপাশি শরীরের শরীর অবকাঠামো আমাকে ঢাকতে হবে এটা ফরজ তো সেটা তার আদায় হল না তাহলে এই বোরকা আসলে এক ধরনের বোরকাহীন আর কি জালাবি হিন্ন জালিকে আদনাফনা ফেলাই ও জিন তারা আগের সাহাবি মহিলারা জিলব পরতেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন ঢোলা চাদর দিয়ে ঢেকে ফেলতেন যে তার স্কিনও দেখার কোন বুদ্ধি নেই তার শরীরের অবকাঠামো কোনো সুযোগ নেই এটাই তো আসলে সবচেয়ে বেশি শালীন আর যে হয়। হয়। সে মায়েরা তত বেশি হন তত বেশি তারা তাদের সন্তানরা প্রতিভাবান হয় তত বেশি তারা সুস্থ থাকেন তাদের সন্তানরা সুস্থ থাকে এটা একটা বিজ্ঞান গবেষণা না বললেই নয় হায়া নবীজি যে বলেছেন হায়া ও খাই কুল্লো যে লজ্জার কারণে তো মানুষ বোরকা এখন মিয়া সাহেবেন কি জিনিস আমেরিকা ইউরোপের সর্বত্র এখন লজ্জার পক্ষে আওয়াজ উঠেছে যে লজ্জা হলো ফিজিও একটা মানবিক सेलर प्रतिक्रिया ब्रेने अनेकगुल्ला सबल आंदू देखले अवगुण्ठता हो लाजुकतार भारे शे से ढेके लज्जावती गाच ताश पे संकुचित तरह से सुस्थ आज्ञानी लज्जा से सुस्थतार दलिल सुतार प्रतीक मायर लज्जा आ সবল তার ফিজিওলজিক ওই ব্রেইন সেলগুলো ঠিক আছে ফিজিওলজিক প্রতিক্রিয়াটা ঠিক আছে তার বাচ্চারও প্রতিভাবান হবে শক্তিশালী হবে এনার্জেটিক হবে আগের যুগে আমরা তো দেখেছি আমাদের আমাদের শৈশব কৈশোর যৌবন কিসের রোগ ব্যাধি রকম আমরা ছিল জীবনে কোন না কারণ হুন হুম বনু উম মাহা তিন তুদ্যান হজু রো এমন মায়ের সন্তান এদের কোল কোনদিন নাপাক হয়নি এরা লাজুক লাজুক মায়ের সন্তান এদের শক্তি অন্যরকম এদের সাথে পারমিনা যুদ্ধ করে আসলে এখন এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে আসলে লজ্জা অন্য কিছু না ধর্ম যেটা বলছে না এক বন্ধু চলে গেলে আর বন্ধু সেখানে আর থাকে না আল হায়া ও মিনাল ইমান হায়া ইমান একটা অঙ্গ এই যে হায়া হায়া হায়ার যে তারিফর বলা হচ্ছে এই হায়া সম্বন্ধে সাইন্টিস্টা বলছেন যে সে জন্ম দিবে ব্যাধিগ্রস্ত আর যে লাজুক সে সুস্থ সবল সতেজ তার ঘরে জন্ম হবে যেমন আমরা দেখি ছিল না যখন নারীদের লজ্জা ছিল যখন একটা হিন্দু মেয়েকে দেখতাম পুরুষ দেখলে কাপড় এমন ভাবে যে চেহারা দেখার কোন সুযোগ ছিল না কতটা ওই লাজুকতার কারণে ওটা পাওয়ার এখন বিশ্বব্যাপী আবার হায়াত চর্চা সব আমাদের মায়েরা যাতে আবার হায়ার দিকে ফিরে আসুন আর হায়া যা যত বেশি তার পোশাকটা তত ঢিলা ডালা হবে স্কিন দেখাবে না অবকাঠামো দেখাবে না হিযাবি পর্দা কোর্স করার মতো করবো নাকি পর্দা করলাম উলঙ্গ থাকলাম এটা তো না আল্লাহ বোঝার তৌফিক দিন